আবদুল্লাহ ইবনু উমর হতে বর্ণিত উমর ইবনু খত্তাব রদিল্লাহতালাহু ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে হিজাজ এলাকা থেকে নির্বাসিত করেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন খায়বার জয় করেন তখন তিনিও ইয়াহুদীদের সেখান হতে বের করে দিতে চেয়েছিলেন আর সে জমিন বিজিত হবার পর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলুমাম ও মুসলিম গণের অধিকারে এসে গিয়েছিল তখন ইয়াহুদিরা আল্লা রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট নিবেদন করল যেন তিনি তাদেরকে এখানে এ শর্তে থাকার অনুমতি দেন যে তারা কাজ করবে এবং তাদের জন্য ফসলের অর্ধেক থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যতদিন আমাদের ইচ্ছা তোমাদের এ শর্তে থাকার অনুমতি দিলাম তারা এভাবে থেকে গেল অবশেষে উমার রদিল্লাহ তাল্লাহ্ন তার শাসনকালে তাদের তায়মা বা আরিহা নামক স্থানের দিকে নির্বাসিত করেন